তিন বছর বয়সে হাইডি নিজের বাবা মাকে হারিয়েছিল তারপর শীতার তার কাকিমা ডিটার কাছে মানুষ হয় কিন্তু ডিটা কাকিমা ফ্র্যাঙ্কফর্টে একটা কাজ পাওয়ার পর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 কিন্তু খুশি মনেই রাগি দাদুর কাছে থেকে গেল আর পাহাড়ের ঢালেই থাকতে শুরু করল এই প্রকৃতি ওর খুব ভালো লেগে গেল এই রক্তিম সূর্যাস্ত এই সুন্দর ফুল আর পশুপাখিতে ও একটা ছাগলকে পোষ মানাল আর প্রতিদিন তার সঙ্গে খেলা করত রাতের বেলা ও খড়ের গাধায় শুয়ে ঝিলমিল করা আকাশের তারাদের দেখত যে কাছাকাছি একটা চকিরে থাকত তার মা আর ওর তিনবার সাথে মাঠে যাই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 হাইডিকে পছন্দ করত না কারণ তার জামাকাপড় ছিল অপরিচ্ছন্ন সে পড়তে পারত না আর জানত না যে এত বড় বাড়িতে কিভাবে থাকতে হয় মিসেস রায়ার ভাবত হাইডি বোধ খুব দুষ্টু তোমাকে একটু নিয়ম কানুন শিখতে হবে হাইডি আমি দুঃখিত মিস রটনমার সময় পেরোতে থাকল আর হাইডিও ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল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 खूब तीन आबादा पहाड़े घूरते আমি ফিরে এসেছি তোমার জন্য খুব কষ্ট হচ্ছিল আমার দু সোনা আমারও খুব মন কেমন ও আমার সোনা হয়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 আমি ওর বাড়িতে থাকতাম ওর খেলনা নিয়ে খেলতাম হাইডি পিটার আর দিদাকে গল্প শোনাত কয়েক মাস পরে ক্লারা ভাবলো হাইডিকে অবাক করে দেবে সে ঠিক করল হাইডির কাছে গিয়ে এক মাস থাকবে কে তার করেই নিজের নামটা কানে যেতেই সে খুশিতে লাফিয়ে উঠল অনেকদিন পরে আমি আবার এত খুশি হলাম ক্লারাও এগুলো খুব উপভোগ করত। তাহলে বলো পাহাড় কেমন লাগছে তোমার আমার এইসব থেকে খুব আনন্দ লাগছে হাইডি তোমাকে ধন্যবাদ এদিকে পিটার কিন্তু ক্লারাকে ঠিক সহ্য করতে পারছিল না তার মনে হচ্ছিল ক্লারা তার ক্লারা হাইডির সাথে ঘাসের উপর বসে হাসছে ক্লারা দ্বারা মজা দেখাচ্ছি তোর হুইল আমি লুকিয়ে দেব তাহলে তুই হাইডিকে কে ছেড়ে আবার চলে যাবি राग कर पिटार आस्ते आस्ते नहीं पहाड़े क्लारा और हाईडिर खेला शेष होते देखते पेल ओखल चेयर क्लारा खूब असहायोध करते হাইডি সেটা খুঁজতে শুরু করলো কিন্তু কোথাও দেখতে পেল না সাহায্য দরকার এদিকে এসো চলো ওকে বাড়ি নিয়ে যেতে সাহায্য করি চলো ক্লারা এদিকে এসো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 আমরা তোমাকে ক্ষমা করলাম যদিও ক্লারা ঠাকুমা ঠিক বুঝতে পারলেন যে ও কেন এরকম করছে বুঝলেন যে ওর এজন্য অনুতা হচ্ছে তাই ওকে শাস্তি দেবার এক পুরস্কার দেবার কথা ভাবলেন এই নাও বা কিন্তু না সেই ধনী পরিবার হাইটিকে আর পিটারের অন্ধ উপহার দিল